মুসলিম তোমার বোনের মুসলিম হয়ে তুমি ও হে বীরমু জাহিদ হস্তে ধরো শামসি ও হে বীরমু জাহিদ হস্তে ধরো শামসি বুকে নিয়ে করান ওহে বীরমু জাহিদ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি সম্প্রতি ঘটে যাওয়া হোলি উৎসবে মুসলিম নারীর সম্মানহরণ নিয়ে আজ কিছু কথা বলবো। প্রিয় উপস্থিতি শাহজালাল শাহ পরান ও খানজাহান আলী ন্যায় হাজারো আল্লাহওয়ালা বুজুগের অশ্টিসিক্ত এই ভূমি। ইখতিয়ার উদ্দিন বক্তিয়ার খিলজি শহীদ তুমির ও হাজি শরিয়তুল্লাহ ন্যায় হাজারো বীর মুজাহিদদের ইমানদীপ্ত রক্ত মাখা এই মুবারক মাটি কোটি মুসলিমের স্থল মসজিদের নগরী নামে খ্যাত বাংলাদেশের রাজধানী ঢাকার প্রাণকেন্দ্রে হোলি উৎসব নামে সম্প্রতি ঘটে যাওয়া ন্যাক্কারজনক ও বর্বরিচিত ঘটনার বর্ণনা নতুন করে দেওয়ার অপেক্ষা রাখে না ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনারা দেখেছেন যে হোলি উৎসবের নামে মুসলিম বোনদের গালে হাত দিয়ে সম্মানহরণ করেছে কুলাঙ্গারেরা প্রিয় উপস্থিতি এই পুরো বিষয়টি হঠাৎ করে ঘটে যাওয়া কোনো দুর্ঘটনার ফল নয় বরং এটি ইসলামের শত্রুদের বিরামহীন কাফিরায়ন প্রক্রিয়া ও সুপরিকল্পিত চক্রান্তের ফসল বেশ কয়েক বছর যাবতী রাষ্ট্রীয় ক্ষমতায় আসেন সর্বোচ্চ তগুৎ শ্রেণী ও শাহবাগী মিডিয়াগুলো থেকে একটি স্লোগান খুব বেশি প্রচার করা হচ্ছে ধর্ম যার যার উৎসব সবার এই স্লোগানের আড়ালে লুকায়িত পরিকল্পনাই মূলত এই অপকর্মের পেছনের প্রধান কারণ গোপুজারী হিন্দু মুষ্টিকদের এসব শিরকি নষ্টমী আগে তাদের মন্দির পর্যন্ত সীমাবদ্ধ ছিল কিন্তু রাষ্ট্রীয় প্রচার প্রচেষ্টা এবং ইসলামের দুশ্মন মিডিয়াগুলোর পরিকল্পিত ও অব্যাহত প্রচারণার ফলে আজ হিন্দু মুষ্টিকদের এসব ফষ্টি নষ্টকে সবার উৎসব বলে চালিয়ে দিয়ে এসব লাম্পট্টকে প্রকাশে নিয়ে এসেছে কুফার মূর্তার চক্র ফলে তাতে শরিক হচ্ছে মুসলিম নামধারী এক শ্রেণীর কুলাঙ্গার আর এরই বদলতে মুষ্টিক মালুনরা একত্ববাদে বিশ্বাসী মুসলিমদের প্রতি তাদের বিদ্বেষ বাস্তবায়িত করার সুযোগ পেয়ে গেছে যার সাম্প্রতিক ঘটনা হচ্ছে হলি পূজার নামে প্রকাশ্যে রাস্তায় মুসলিম মা বোনদের সম্মান করার মতো ধৃষ্টতা প্রদর্শন এই স্লোগানের আড়ালে আজ সমাজে সকল শ্রেণীর তরুণ তরুণী যুবক যুবতীদের লেলিয়ে দেওয়া হচ্ছে অশ্লীল অসামাজিক কাজের প্রতি যতগুলো অনুষ্ঠান হচ্ছে প্রতিটিতেই মায়ের জাতি নারীরা হচ্ছে লাঞ্ছিতা অপমানিতা এতদিন বলা হতো নারীরা সেখানে গেল কেন কিন্তু সাম্প্রতিক ঘটনা সুস্পষ্টভাবে প্রমাণ করে দিচ্ছে যে সেখানে নারীরা যায়নি তারা পর্দার মাঝে রিকশায় ছিল বাঁচার প্রাণপন চেষ্টা করেছে আকতিমিনতিও করেছে তবুও লাঞ্ছনা থেকে রেহাই পায়নি প্রিয় উপস্থিতি লক্ষণীয় বিষয় হল ধর্ম যার যার উৎসব সবার কথাটি তখনই বলা হয় যখন হিন্দু খ্রিস্টান বা অনুরূপ মুষ্টিদের কোন পূজা অনুষ্ঠান আসে নব্বই শতাংশ মুসলমানদের দেশ হিসেবে বলা হয় না ঈদ ও কুরবানির অনুষ্ঠান মুসলিমদের তবে গরু খাবে হিন্দু বৌদ্ধ সবাই কোরআন মুসলমানদের তবে রাষ্ট্রভাবে সকলকেই মানতে হবে প্রিয় উপস্থিতি এখানে ঘটনা বলা উদ্দেশ্য নয় কারণ ঘটনা প্রায় সকলেরই জানা আমাদের আশঙ্কা হচ্ছে এদেশের মুসলিমরা কি খুব দ্রুতই বারবার মুসলিমদের পরিণতি বরণ করতে যাচ্ছে एदेशर मुसलिम अवस्था कि गुजरात और अजोधार मुस्लिम आज प्रकाश राजपथे पुलिस मीडिया सामने मुस्लिम माँ बनंदर गाए बुके हाथ दिए सम्मान हरण करा बैशाखे दुर्गा उत्सव अजुहते मुस्लिम माँ बन घर बैरकर वस्त्रहरण निर्तन करवश इतिम्धे एस नजर एदेशर मुसलिमरा देखे फेले मूर्ति पूजारी गुर्रपड़ी ধর্মের নামে হাজারো কুসংস্কার নষ্টমীতে পরিপূর্ণ মাল ধর্মের অনুসারী মুসলমানদের ধর্মীয় ভৌগোলিক চিরশত্রু মর্দে মুমিনের কাছে আদর্শিক ও ময়দানি যুদ্ধে বারবার পরাজিত মালাউন বাহিনী তো সর্বদা এই প্রচেষ্টাই চালিয়ে যাবে ওহ মুসলিম একসময় তুমি ফিলিস্তিন কাশ্মীর আরাকানের নির্যাতিত মুসলিমদের জন্য মিছিল সমাবেশ করতে আর আজ তোমার বোনের জন্য মিছিল সমাবেশ করা লাগবে मुस्लिमरा कि एरक एक नपुंसक जी छिला कुफ्फार्ड मोक मिटिंग मिशिल करुग जुग समय नष्ट कर काफिर नापा हाथ मुस्लिम इज्जत नष्ट करार मत दृष्टता देखिए ना कि मुस्लिम पूर्वसूर मुहम्मद बीन कासिम एक बनर चिठ जवाबे हिंदू राजा दाहिर सिंहसन चूर्ण विचूर्ण कर दिए ओहे मुस्लिम तुम्हें कि जाना स्वयं आब्बास खलिफा मुहतिम শুধুমাত্র একজন মুসলিম বোনের সম্মানহানির প্রতিশোধ নিতে আশি হাজার সৈন্যের বিশাল বাহিনী নিয়ে বাইজেন্টাইন বাহিনীর বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন তিনি বাইজেন্টাইন সাম্রাজ্যের দুর্গ শহর আমরিয়া দখল করে তার বদলা নিয়েছিলেন ওই মুসলিম তুমি দুনিয়ার নির্যাতিত মুসলিম মা বোনের গগন বিদায়ী আত্মনাদে সাড়া না দিয়ে নিজেকে ব্যস্ত ছিলে আর ভেবেছিলে এগুলো তো অনেক দূরের বিষয় তুমি কি ভেবে দেখেছো। আজ তোমার সামনে তোমার বোনেরা তাদের ইজ্জত রক্ষা করতে পারছে না তুমি যদি এখনো আল্লাহ রবুল্লা আলমিনের আহ্বানে সাড়া দিয়ে উম্মার বিজয় ও সম্মান ফিরিয়ে আনার জন্য জিহাদে ঝাঁপিয়ে না পড়ো তাহলে সেদিন বেশি দূরে নয় যেদিন তোমার আপন বোন এ ধরনের ভয়াবহ পরিস্থিতির শিকার হবে জেনে রেখো তুমি আল্লাহর ডাকে সাড়া না দিলে সেদিন তোমার আহাজারিতেও কেউ সাড়া দিবে না অশ্রুপাত ও নিজেকে ধিক্কার দেওয়াই হবে তোমার সেদিনের একমাত্র সম্বল সুতরাং সময় থাকতেই হুশিয়ার হও ওহে মুসলিম তোমরা কি ভুলে গেছো ইমাম মালিক রাহিমাহুল্লায়ের কথা তিনি বলেছেন উম্মায়ের প্রথম অংশের লোকেরা যার মাধ্যমে কল্যাণ লাভ করেছে তার অনুসরণ করা ব্যতীত এই উম্মতের শেষ অংশের লোকেরা কিছুতেই কল্যাণ লাভ করতে পারবে না মদিনার ইমাম ও ফকি ইমাম মালিক রাহিমহুল্লায়ের এই বাণীটির দিকে একটু খেয়াল করে নিজেকে প্রশ্ন করুন এই উম্মতের প্রথম অংশ তথা সাহাবাই কিরাম কিভাবে কল্যাণ লাভ করেছিলেন কিভাবে অর্ধজাহানে দিনের বিজয় পতাকা উড্ডীন করেছিলেন মিটিং মিছিল সমাবেশের মাধ্যমে নাকি ইসলামের শত্রুদের বিরুদ্ধে সর্বাত্মক জিহাদের মাধ্যমে আজ তুমি জিহাদ ছেড়ে দিয়ে তামাশায় লিপ্ত রয়েছ আর এদিকে মুসিকটা তোমার বোনের ইজ্জত ছিনিয়ে নিচ্ছে তুমি কি দেখতে পাচ্ছ না ওহে আত্মসম্মান সম্পন্ন পৌরশ পুরুষ ওহে নজওয়ান তরুণ এসব মুসলিম বোনের ইজ্জত রক্ষা করার জন্য মোহাম্মদ বিন কাসিমের মতো সান্দেই তরবারিতে হাতরাখি টিরগারে যুদ্ধগরি ইতিন বক্তিয়ার খিলজি তিতুমির টিপু সুলতান ও শাহজালাল আল ইয়ামানির মতো এসো শরিক হয়ে যায় গাজয়া হিন্দের বরকতময় কাফেলায় কারণ তোমাকেই উদ্ধার করতে হবে দিল্লির লালকেল্লা ও মুস্তিম ঐতিহ্যের সব রাজসিংহাসন এখন প্রতিবাদ ও সমাবেশের সময় নয় এখন সময় হল আক্রমণের শত্রুর সকল প্রতিরোধ ব্যবস্থাকে চূর্ণ করে দেওয়ার পরিশেষে মুসলিম যুবকদের বলছি শুধু হোলি উৎসবে নয় বরং যে কোনো অবস্থাতেই মুসলিম মা বোনদের ইজ্জত হেফাজত করতে হবে ওহী মুসলিম বোন উম্মার যুবকরা যদি পৌরসহীন হয়ে যায় তোমাদের ইজ্জতের মুহাফিজ না হয় তাহলে তাঁবুর খুঁটি দিয়ে রোমের কুফফার বাহিনীকে নাস্তানাবুদকারী হাওলা রাজে আল্লাহ তাল্লাহ আনহা হিসেবে তোমাদেরকে আবির্ভূত হতে হবে হতে হবে রাসুলের সম্মানিতা ফুফু হজরত সফিয়া রাজে আল্লাহ আনহা এর মতো যিনি খন্দুকের যুদ্ধের সময় মুসলিম নারী শিশুদের ওপর আক্রমণের চক্রান্ত করতে আসা এক ইয়াহুদি গোয়েন্দাকে খতম করে দিয়েছিলেন খন্দুকের যুদ্ধের কঠিন সেই মুহূর্তে মুসলিম উম্মার নারীদের ইজ্জতের মুহাফিজের দায়িত্ব পালন করেছিলেন ওহে উম্মা আসুন রওয়ানা দেই ইজ্জত সম্মান ও বিজয়ের পথে জিহাদের পথে গাজওয়াই হিন্দের পথে আল্লাহ আল্লাহতালা আমাদের সবাইকে বোঝা আমল করার তৌফিক দান করুন আমিন जिंदाबाद जालिमेर दम्भ चूर्ण कर दालीमेर दम्भ चूर्ण दोलो सबे एक आवाज अल जिहद अल जिहद अल जिहद अल जिह